कैसेटी प्रयोजनाकार इमामी सीडी मूल्य बिक्री अल आरब एंटारप्राइज ऐचुल्लिस मद्रसा मार्केट हाट हजारी चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ সাত শূন্য এক শূন্য পাঁচ সাত আলহামদুলিল্লাহ রুদান ফগ্্বল জমান জম কম ফগ্বল মকলমকার ইং সন্স وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَا لَا جِدَّ لَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا مِثْلَ لَا وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا বারকাম وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا الَّذِي يَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا বিস্মিল্লাহমি আজ্জু হল দীন আনুস্তিস إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا سَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا দূর শরীফ পড়লে কষ্ট হয় আপনাদের পড়েন আওয়াজ করে পড়েন আল্লাহ আলা মুদ নমরু বিকমি আল্লাহ পাক আলমিনের একটু জিকির করিল ইলা لا اله الا الله محمد الرسول الله الا يا ساكن القصر المعلا ستدفن عن قريب في ترابي له ما لا كل يومين নি মিবু লিল খরি পলী লু নুর দু মর জিনা ইলা বই তি তু রা ইলা এ ইা এ রসুল্লা তনা কাম তি মুহকিমি সদরি অকুদম ই ফজলুল কাদের চৌধীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি মা ও বোনেরা মহানবুল আলমিনের দরবার শোকর জাল্লাহ রবুল আলমিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের মুক্তির বেহেস্তের মজলিষে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ি মিলে বসার ফিক দান করলেন এজন্য দয়াময় আল্লাহ রবাহ দরবারের শোকর আদায় করি মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চকণে সকলেই কালে মাত্রিম রহমাত শফি আজম রসুল আকরম রহমত আলম হাবিব কি বিরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল সাফিএ মাহাসার আকায়ামদার মাদী না হজরতামের উপর সর্বোপরি শকর দীর্ঘ সময়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনাদেরকে ধৈর্যের যে বসায় রাখলেন এবং আমাকেও বহু কষ্টকে উপেক্ষা করে আপনাদের নেগোয়ার বরকতে দুটি কথা বলার মানুষে আল্লাহ এখানে হাজির করে দিলেন এই জন্য পুনরায় শুকরাদায় করি করিয়া হায়াতের মালিক একমাত্র আল্লাহ বা কেন জোরে বলেন আল্লাহ যে কারণে আসতে পেরেছি ঢাকার থেকে রওনা হয়েছি জুমার আগেই যেহেতু দায়িত্ব নামাজ পড়াইতে হয় নামাজ পড়েই আসতে আসতে আসতে আসতে আগে গাড়ি করে ফেললাম একটা ট্রাককে করতে গিয়া আইল্যান্ডের সাথে আমার প্রাইভেট বাড়ি দুই তিনটা উল্টি মানে ওলট পোলট হয়ে গেছে তিনটা পোলটি খেয়া এরপর ট্রাক সাথে বাড়ি খেয়া সাইড গাড়ি থামস। তো সেখান থেকে গাড়ির যেই ইঞ্জিন সব কিছুই মানে এভাবে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে তা আমরা যারা ছিলাম গাড়িতে আমাদের তেমন কোনো ক্ষতি হয় নাই স্বাভাবিক কিছুটা চাপ শরীরে তারপর ও আদা রক্ষার্থে বহু কষ্ট করে বাসে উঠা পরে নামলাম সেখান থেকে আবার সিএনজি এখানে আসলাম বড় আশা করেই আসছিলাম আপনাদের এই জমিনে যেহেতু জীবনে আল্লাহ আনেন নাই বাচ্চা থাকতে বোধ একবার আব্বায় মা নিয়ে আসছিলেন হিলট্যাক্স তখন বাচ্চা ছিলাম পিছিয়ে বড় শখ করেই আসছিলাম কিন্তু যাই হোক আল্লাহর পরীক্ষা তারপরও যে আল্লাহ সুস্থতার সাথে আনছেন হাজার শুক্র আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ শরীরটা এখনো কাঁপতেছে আমার কথা বলার যে মানসিকতা রাত্রেও অনেক হয়ে গেছে আরো প্রচন্ড ঠান্ডা তারপর আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো ইনশা আল্লাহ যদি আপনারা শুনেন বসেন এবং দোয়া করেন তাহলে আল্লাহ বলাইতে পারেন আমি বলবো ইনশাল আমি পবিত্র কোরআনুল করিমের সুরতুল বাকার একশো তিপ্পান্নৌফিক কামনা করি আপনাদের কাছে দোয়া চাই পাক যেন খুলুসিয়তের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় কিছু কথা বলার মতো আল্লাহ আমাকে দান করেন আপনাদেরকেও যেন আল্লাহ ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন ওয়াজ মাহ ফিলে আপনারা বসছেন দিনের আলোচনার প্যান্ডেল বড় বরকতি জায়গা এই জায়গাটার এত দাম যেখানে বসলেই মানুষের গুণা আল্লাহ নিজ গুণেই মাফ করে দেন এমন সুন্দর সুযোগ এত সুন্দর বরকতি মসজিদ দুনিয়াতে আর নাই শুধু দিনের আলোচনার মজলিস তবে বর্তমানে এখন ওয়াজ মাহফিল একটা পেশা আর নেশায় পরিবর্তন হয়ে গেছে আমাদের বক্তা যারা আমাদের ওয়াজ করা এখন পেশা আর শ্রোতাদের ওয়াজ শোনা নেশা একটা ছেলে মেট্রিক পরীক্ষা দেওয়ার পর তার কয়েকটা অপশন থাকে সে কোন দিকে ঢুকবে অধিকাংশ ছেলেরা কয় সাইন্স পর্ব কেন ডাক্তার হবলে কি লাভ এখন বুঝানো যাবে না জাগাত ব্যবসা কারে কয় এখন ছাত্রদের ভিতরে এমন একটা প্রতিভা যে তুমি লেখাপড়া করা করো বা কি বক্তা মানুষের ভিতরে এখন আমাদের অন্তরে একটা পেশা হয়ে গেছে অথচ ইতিহাস সাক্ষ্য যে লেখাপড়ার মাকসাদ কি ছিল তাদের আলিয়া মাদ্রাসা লেখাপড়া কইরা আগের দিনের সব আল্লাহর অলি হয়ে বের হইত কারণ যারা পড়াইতেন তারা ছিলেন আল্লাহর ওলি। আর এখন অধিগংশ ক্ষেত্রে নজর করলে সবাই না কিছু কিছু ক্ষেত্রে নজর করলে দেখা যায় যে আমল বোধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দিন দিন বছরে বছরে বক্তার পরিবর্তন প্যান্ডেলের পরিবর্তন দিনের পরিবর্তন আমলের পরিবর্তন নাই বললেই চলে কারণ কারণ হইলো এই যে আমরা বয়ান শুনতে বসি কার ভঙ্গিমা কার সুন্দর আওয়াজ এগুলি শোনার জন্য আমলের নিয়তে বসার চিন্তাই নাই কারণ অহংকার যে আমি কি এর চেয়ে কম জানি নাকি এই যে আমি আমি এক ভাব এই ভাবের কারণে আমাদের সমাজে বাংলাদেশ গোটা মুসলমান আজ বিভ্রান্তর ভিতরে পড়ে আছে শুধু আমি আমি ভাব পাঁচজন লোক মিল একটা দল করছে কমিটি বানায় এরপরে কোন রকম একটা আর কয় আমি বিশাল পোস্টার এখন তার সামনে বসলে অনুমতি লাগে কি ব্যাপার ভাই এতদিন অনুমতি লাগে না জানো না অমুক দলের আমি রয়েছে নতুন এজন্য ভাব বাইরে গেছে এই যে আমি আমি ভাব मर भाव जतद दूर ना तेजाति हाथों लाछित होते ही हो एज आल्लाब्बुल्ला आलमीन बोलें जे बाबा सतान के लालन पालन कर सन्तान बाबा के मुरब्बी हिसाब से माने सन्तान जीवने कमियाब है যেই ছাত্র ওস্তাদকে মুরব্বী মানতে পারে সেই ছাত্রই কামিয়াব হতে পারে যে মুরিদ পীরকে মুরব্বি হিসাবে মানতে পারে সেই কামিয়াব হতে পারে যার কোনো মুরব্বি নাই তার মুরুব্বি শয়তান এই জন্য আমাদের অন্তরকে আল্লাহ মুখী করতে হবে আমিত্বভাব অন্তর থেকে দূর করতে হবে আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যে আয়াত আমি পড়েছি আল্লাহ রব আল আমাদেরকে খুব আদর করে ডাকতেছেন হে আমার আদরের ইমানদারেরা আল্লাহ এত মায়া করে ডাকছেন যেটা বুঝানো বড় কঠিন ব্যাপার কারণ আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মখলুকতের ভিতরে মানব জাতিকে এতটা মায়া করেন যে মায়া আর আল্লাহ কাউকে করেন না এই মানুষের ভিতরে আল্লাহ নবীদেরকে আল্লাহ এত মায়া করেন যে মায়া আর কাউকে করেন না নবীদের ভিতরে আল্লা আল্লাহ এতরি জমানার পয়গম্বরের উম্মত আল্লাহ তাদের এত মোহাবত করেন যে মোহব্বত আল্লাহ অন্য নবীর উম্মত রে করেন না শেষ দায় কান্দেন লম্বা হায়াত পায় তারা অনেক ন্য কামল করেছে আমার উম্মতের হায়াত খুবই কম আমার উম্মত এই কম হায়াতে এত ন্য কেমন করে কামাই করবে আল্লাপাক দয়ার পরও সে ডেকে বলেন পয় আপনার উন্মত কে সুসংবাদ দেন যদিও আপনার উন্মতের হায়াত কম তবে কম হায়াতে বরকত হবে অনেক বেশি আপনার উন্মতের হায়াত যদিও কম তবে কম হায়াতে বরকত হবে বেশি কিভাবে ও পয়াগম্বর আপনার উম্মত কে সুসংবাদ জানায় দেন আপনার উম্মত যদি একবার আমি আল্লাহর আদায় করে আল্লাহ বলে আমি আল্লাহ পাক মায়ার নজরে আপনার বর্গতে ওই উম্মতের জন্য জান্নাতের মেহমান খানা দিব আপনার উম্মতরা যদি একবার জবান খুলে যদি বলে সুভান আল্লাহ একবার সুবাহান বিনিময় আল্লাহ আমি এমন করবো আপনার উম্মত যদিও হায়াত কম তবে কম হায়াতে বরকত বেশি আপনার উম্মতরা দিনের আলোচনার মসতিষে কোরআন শোনার জন্য উলামা একর মস্তিষে যদি বসে পারে মানুষ যদি যায় আমি আল্লাহ বসার সাথে সাথে এই জীবনের সব গুণা মাফ করে দিব সব গুনা মাফ বলতে ছগিরা গুণা মাফ হয় কিন্তু আমরা তো শুধু শুধু ছগিরা করিনা মিনিটে মিনিটে আমরা কবিরা গুণায় লিপ্তা যাই মিথ্যা কথা বলা কবিরা গুনা মাথায় একটা কবিরা গুনার মেয়াদ হলো সাত হাজার বছর জাহান আগুন ওয়াজের প্যান্ডেলে বসার পরে সব হয়েছে বলতে ছগিরা গুনা হয়ে গেছে কবিরা গুনা নাই আল্লাহর চোখ বন্ধ করে চোখের পানি যদি তবা করে কানতে পারো আল্লাহ পাক তোমার কবিরা গুণাগুলো মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় বাড়ির দরওয়াজায় ফিরায় দিবে আতিনা দার দুনিয়া না হসন আতি না হসনিয়ার বলু মিন বাদ দুর বার সজারে বৌ রে বদ বদ তরবু দজ মারে বৌধ মারে বদন হা তর জনা দারে বদর ইমানত জনা আয়ে বন্দো দি মুখো দা চাহ কী মু জলদি সে আইটে সোন হাজরত কি নসিহাত জলদি সে আইটে সোনো হজরত কি নসিহ তিক হত কি হর মরদ কি তা কোত কি নিশানা হর মর কি রোহ নে চশমে যা ফেলা শয়দ কে নে গা হে কু নবাসি সয়দ কে নে গা হে কু নবাসি ও দু মাইকের আের ভেতরে উম্মত যদি গুণা করত চেহারা পাল্টায় দিতা আমি নবীর দুনিয়া চিরদিন থাকবো না আমার উম্মতের যদি কখনো শয়তানের অস আসায় পড়ে গুনায় লিপ্ত হয় আয়াল্লা আপনি রাগ করিয়া আমার উন্নত চেহারা পাল্টাইয়া দুনিয়ায় লজ্জা দিবেন না যে কারণে পায়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন না হয় আমি বক্তা ভাইয়া কত অপরাধ করলাম আমার বক্তাগিরি নষ্ট হয় হয়ত অন্যায় করে নষ্ট হয় না। পি হাজার অন্যায় করার না। এমপি হাজার করার গিরি নষ্ট হয় না কেন রে মুসলমান একমাত্র আকিরি জামানার পায়গম্বরের দোয়ার ফলাফল আ ইমামুল আকিরি রহমতিন রহমতিন মসজিদ উম জমিন দিল্লির শাহে জামে মসজিদের ভিতরে শাহ ওহদ্দিস রহমতুল বাবা আগামী জুমায় আমার প্রশ্নের জবাব নিয়ে নিও পরের জুমায় ডেকে বলে ও প্রশ্নকারী কোথায় আমার দরবারে দাঁড়াও প্রশ্নকারী এসে দাঁড়ায় আল্লাহর ডেকে বলেন ও আদরের গুলাম रुमाल ना जवाहराम अल्लाहर प्रश्न कर गुल्लाम तुम रुमाल दवार चित मेरे जमीन पड़े गा जानते चाहिए আল্লাহর গোলাম বলেন ও আল্লাহর বলি আল্লাহর কসম আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির শহরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর তাকায় দেখি না না মানুষ নাই মানুষ নাই শুধু মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বাকি সব বানর কুকুর দেখা যায় গর বাজ আদমি ইনসু দে আহমদু যো হম এক সাবুদে আদমি রা আদমি জমা গরব তাও নাম ধরে নয় ইমাম সাহেব সাহেব হাফেজ সাহেব নাম কি হাফেজ সাহেব নাকি কথা হয় না আমি আর নাম কি হাফেজ সাহেব না নাম আছে নাম ধরে কেন ভাই। ইমাম ভাই বললে এত খুশি হয় নাম ধরে ডাকলে এত খুশি না উপাধি ধরে ডাকলে বড় আনন্দ হয় আল্লাহ আদর করে ও আমার আদরের ইমানদারেরা ও আমার বন্ধুরা ও আমার মিতারা ও আমার দোস্তেরা কেন আল্লাহ এত আদর করেন আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ কারো থেকেও জন্ম নেই নাই আমি আল্লাহর কোন ছেলে নাই মেয়ে নাই কোনো বাবা ঠান্ডা ছেলে নাই মেয়ে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে আমি আল্লাহর কোনো বিবি নাই ভাই নাই যে আমাকে আদর করবে আমি আল্লাহর একমাত্র আছে তোমরা আদরের বন্দা তুই মা কে ডাকো বাবাকে ডাকো বাধা নাই কিন্তু আমি जहां नाम खातार नाम जाना खाता खा दीदा क्यों आज आल्ला नाम दिया खूब टेंशने पड़े गंगलार मानुष गुलम ए जमीन टा मुसलमान जमीन ए, ए, ए जमीन जोमिन। भी कुरान आवाज दिए तुम स्वागत जाना যদি কেউ চিন্তা করে আল্লাহ নাম বাদ দিব আল্লাহ নাম বাদ দিতে পারবি না রে বেঈমান নিজেই বাতিল হয়ে যাবি ঠিক না। আল্লাহ নাম নিয়া বাদ পারি করিস না এ আল্লার সাথে পাল্লা দিয়া কেউ টিকতে পারে নাই আজ একটা ধাক্কা দিয়া জাহান নামের চৌরাস্তায় ফালাই দিছে নমরুদ বাটপারি করে টিকতে পারে নাই ফেরাউন বাটপারি করে টিকতে পারে নাই কারণ বাটপারি করে টিকতে পারে নাই এ দুনিয়ার টাকা কিসের টাকার গরম কয়েক টাকার মালিক হইসো কয়েকটা গাড়ি বাড়ির মালিক অভাব নাই। অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলছে আল্লাপা কাসমান থেকে ফয়সলা করছে রে বেঈমান তোর যতই পাহারাদার থাকুক না কেন র্যাব কাজ হবে না বিডিআর কাজ হবে না আর্মিতেও কাজ হবে না আমি আল্লাহ ट गरम देखा सबदान से जूता कमार पायल तीन हाथ नीचे বেতাল করিস না অহংকার করিস না এ বড়াই করিস না আল্লাহকে গালি দিও না আলেমদেরকে মনে কষ্ট দিও না নবীকে কষ্ট দিও না সাবধান যতই পাহারাদার থাক আমার মাওলায় যদি একবার বেজার হয় জাপানের সুনামি দিয়া তোমার ধ্বংস করতে এক হাসমি জুন জালাল তুহি কাদের জলিনুল্লা জাহাদার বহার হালে তুহি মেরা নে না চলবে থাকবেন কতক্ষণ থাকবেন কারা কারা থাকবেন না আলহামদুলিল্লাহ সবাই থাকবেন তবে কতক্ষণ থাকবেন সারা রাত সারা রাত থাকবেন কারা হাতুডান नियर भा तर पुर हाथ पुरस्कार बि आधा घंटार मध्य मनाजात हो जाए नियर टाइम सही है আর বয়ান সারা রাত নাও হয় সারা রাত বয়ান করবেন যেতেন আধা ঘন্টা পর চলে যায় ঘুমাইবেন দেখবেন নেক কামল নামায় উঠে গেছে সব অটো ভাই রামার নিয়রটা খাটি হবে দেখবেন অল্প কাজেই আল্লাহর জন্যই হয় বয়ান শুনি যদি আল্লাহর জন্যই শুনি তাহলে বয়ানটাই হবে নাজাতের জন্য ফেসলা আল্লাহ আল্লাপাক আদর করে উপাধি ধরে ডাকছেন এই আমার বন্ধু আল্লাহ আমাদের তুই আমার মিতা আমি তোর মিতা মিতা বুঝেন দোস্ত বুঝেন নামে নামে মিল হইলে বান্ধবী বানায় নামে এরা মিতা দোস্ত বন্ধু আমি তোমার ইমানদার আল্লাহর গুলাম আমার আল্লাহ ডেকে বলে ও ইমানদার তোমাদের একটা নাম আছে আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে বন্দা তোমার নাম আর আমার নাম যেহেতু এক ও দুনিয়ার ইমানদার তোমরা আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহও তোমাদের বন্ধু আল্লাহর আল্লাহরে রাজি আছেন আস্তে কন কারে ফিরিস তারা লেখতেছে আল্লাহকে বন্ধু বানাইতে রাজিয়াছেন কিনা আল্লাহর বন্ধু হইতে রাজিয়াছেন কিনা কারা কারা আল্লাহরে বন্ধু বানাবেন ग्रामीण बैंक डुका डॉक्टर आब्बा कैया डाकबा बुदुर भलोने साधारण मानस करो जो करोग करतेमान तबा कर दीबें ও দুনিয়ার ইমানদার আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও আল্লাহ বলেন তাহলে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যাও আমি আল্লাহ আমার ইমানদারদের পরীক্ষা করবো ভয় দিয়া মিনাল আমল সম্পদ দিয়া ওয়াল আংফুসি জীবন দিয়া ও সামারত ফসল দিয়া আবার শ্রী যারা ধৈর্য ধারণ করবা তাদের জন্য সুসংবাদ জালানুদ্দিন ভিতরে মানসুর হাল্লাজের ঘটনা বলতে গিয়া বলেন মানসুর তার আমিতকে মিটাই দিছে যার কারণে সে বলছে আনাল হক আমি খোদা আর পারে নাই নিজের আমিতার কত ব্যবধান ইয়া এলাহি মু কর দেখা করো ও এলে ধারাল্ রহংকারী করিও না আমলে অহংকারী করিও না ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলছেন الناس <سؤال> كلهم هلكه ان العالمين والعالمون كلهم هلكه الا العاملون والعاملون كلهم هلكه ان المخلصون او আমুল কারীরা শব্দান আব্দুল ইবনে থেকে হাদিস বর্ণনা করেন پیغمبر বলতেছেন কিয়ামতের ময়দানে শহীদদের کرامদেরে আল্লাহ দар করে বলবেন আলেমদের দар করাবেন দানবীদের টাইনা বলবে দানবীর দান করছো কেন মানুষ সম্পদ নি অহংকার নয় অহংকারী কে আল্লাহ পছন্দ করেন না সাবধান মুসলমান আজকে আমাদের সমাজে যার কারণে এই দেশটা মুসলমানের দেশ এরপর মুসলমানের শান্তি নাই এই দেশের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে কিন্তু কোন মুসলমান হিন্দুদের সাথে খারাপ আচরণ করে না করে নাকি অত্যাচার আক্রান্ত আক্রমণ হামলা আর মামলা প্রমাণ হয়ে গেল মুসলমান জাতিরা সভ্য জাতি আর মুসলমান সারা যারা আছে সব হলো অসভ্য আসতে গন কেন মুসলমান জাতি হয়েছে সভ্য আর মুসলমান সারা যত জাতি আছে সব হলো অসভ্য এই কথা শোনার পর যদি কেউ এই! মুসলমান মুসলমান সারা যা আছে সব অসভ্য এ কথা শোনার পর কেউ বেজার হলে সেও অসভ্য মুসলমান ইমানদার দুঃখের সাথে বলতে হয় আজকে দেখা যায় দলের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয় পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজটা গরম হয় অথচ এত মুসলমান যেখানে এত আজাদ অথচ এত মুসলমান যে বাংলার জমিনে গুটি কয়েক হিন্দু গুটি কয়েক খ্রিস্টান বৌদ্ধরা আজকে সমাজে বসবাস করে মুসলমান এত মুসলমান এই দেশে সব মুসলমান যদি এক জায়গায় দাঁড়ায় प्रस्रावे हिंदु बद ख्रीटान भेस मुसलमान तुम्हारे समाज आशा केसूल अभाव सुन्नर अभव नाई सुन्नते अभाव उम्मत अभव नाई सुन्नतर अभाव মুসলমানের অভাব না ইসলামের অভাব সাথে ছাগলের তুলনা করে রে বেইমান আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয় এরপরে যদি কেউ ফতুয়া দেয় স্লোগান দেওয়ার সময় হয় নাই ওটা বন্ধুর বেশে ইসলামের বড় মুনাফিক दे। देखिना चट्ट एक मजारे पागरीवाला जूता चोर थे मुसलमान टीवाल खाली बर्तमान पैस लगाते समाधान दीना पेस लागम दुजोग नुसलमान ईमानदार परीक्षा करबी समस्त सहिक राम के पालाक्रमे देखा जामान जो मजबूत रे बसें तरह परीक्षा कठिन हो परीक्षा दी कारण मंदिर भलो मंद बोझा जासलमान हक बिलर द्वंदे विमय आल्ला पाक परीक्षा दीबें ईमानदार देर के आल्ला इमानदार जख तुम आगाईते थबा तक तुम एक रास्ते थकबाद बिलिल तुम सामने आसा के बनाने तुम्हारे एकमात्र आपन आल्ला सामने आगे मजबूत कर नाओ दृढ़ प्रतिज्ञाब्ध हम आल्ला সাহায্য চাও বিশ্বাহ চাও এক মাধ্যমে আমি আল্লাহর সাহায্য কামনা করো প্রশ্ন হয় ইসলামের বেনা কয়টা বলতে পারবেন কথা কয়না এক নম্বরে ইমান দুই নম্বরে নামাজ রোজা হজ জাকাত এগুলির ভিতরে ধৈর্য নামের কোনো পয়েন্ট এখানে লেখা নাই প্রশ্ন হয় আল্লাহর কাছে সাহায্য যাওয়ার জন্য আগে নামাজের কথা না ইন বেজে উঠছে রিসিভ করে কানে আল্লাহ ঘর থেকে কে যেন ও বাবা গো গরু মরে গেছে বা ঘরে এই বিপদ বা ঘরে আগুন লাগছে বিপদের খবর শুনলে নামাজে দাঁড়াইবা এখন তুমি পাক না তোমার পবিত্রতার জন্য উজু করা লাগবে অজুর জন্য তুমি আমি আল্লাহ নামাজের বিনিময় আমি আল্লাহ তোমার পাহার পরিমাণ বিপদের সমাধান দান এই নামাজে দাঁড়াইতে গেলে দুই ঘন্টা সময় লাগবে তোমার এই নামাজটা ঠিক করার জন্য অজু করা লাগবে বিপদের শুনছো ধৈর্য হারানো যাবে না ধৈর্য ছাড়া নামাজ পড়া যাবে না ফট করে রাগ করাও যাবে না আল্লাহ পাক বলেন ইমানদার এই জন্য আমি ধৈর্যের কথা বললাম কারণ ধৈর্যের পুরস্কার বড় এ বন্দা বিপদের সাথে সাথে আসমান থেকে ফিরিস্টা দিয়ে তোমার বিপদের সমাধান দিয়ে দিবাহ মিরসা নাদে তু আজলা মকাম আল্লাহ র যুবক মানুষ আল্লাহকে ডাকতেছে আল্লাহকে ডাকতেছে যুবক ভালো করে নে এই যুবক সন্তান আল্লাহ পাগল জীবন আল্লাহর গোনাম রাস্তায় যায় আল্লাহ আল্লাহ ডাকে মনে মনে ভাবতেছে আল্লাহ এখন তো আমার যৌবন সমাপনী স্থানে গিয়া আমার মন চায় একটা বিয়া করার জন্য আল্লাহ कोई पा जाए गोरिटी गेटे नियो तुम एक যুবক তুই যৌবনের তারিটারে কামাইছ যৌবনের চাহিদা পূরণের জন্য মুসলমান যুবকরে আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান মনে করছেন কি আমার ভিতরে যৌবন নাই না বড় আপনাদের চাইতে একশো গুণ যৌবন আম গো বেশি টাকায় বিক্রি হয় আমাদের টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না বউর পাগল বেশি কি কর হুজুরের বোর ফাগল বেশি প্রমাণ হয়ে গেল তোর চরিত্রটা বালানা যার কারণে তুই বউ ভালো না তুই আর লয়ে দৌড়াও হুজুরের চরিত্র ভালো যার কারণে বউ লয়া থাকে বাইরে আর নজর দেয় না মুসলমান ইমানদারেরা ও যুবক ভাই আমিও তো আপনার মতো একটা ঘুষ দেওয়ার পর আমার মন কয় দাড়ি কামাইয়া নবিরেজে কষ্ট দিস যার কারণে তোমার চাকরি কপালে আসে না এ যুবকরে রে তোমার বিবেকের কাছে আমার বিচার রেখে যাই বলো দাড়ি কামানোর কারণে কি তোমার চোখের পাওয়ার বাড়ছে বরং কি ক্ষতি হইছে জানো মুসলমান ইমানদার আজকে আল্লাহ পাক রবুল আলম ইন্দারি রাখার কারণে সম্মান কমান নাই বড় কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি এমন মাদ্রাসায় পড়েছি যে মাদ্রাসায় কোনো চাকরি নাই সরকারি কোনো অনুদান নাই সরকারি কোন দাঁড়িয়ে নাই এমন করে কেন বা এই দাঁড়ি টুপি রাখলাম এর দ্বারা সম্মান কমে নাই রে মুসলমান বরং আল্লাহ দাড়ি টুপির কারণে এত সম্মান দান করছেন দুনিয়ার কোন এমপি মন্ত্রীরাও এত সম্মান তারা পায় না যুবক রে বৈজ্ঞানিকদের থিওরি যারা দাঁড়িয়ে মায় দুনিয়ার ভিতরে তিনটা মুসিবত এক নম্বরে চোখের পাওয়ার কমে দুই নম্বরে যৌবনের শক্তি কমে যায় তিন নাম্বারে তারা কালের মরণ হয় সোনার যারা মানুষ যখন শক্তি থাকে না মানুষ যখন ঘুমা যায় ছাক থাকার ঘুমায়া যাক না কেন যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায় চব্বিশ ঘন্টা কলম নিয়ে অনবরত গুনা তারা নামায় লেখতেই থাকে दाड़ो रखा दरकार तब चा कर दाड़ी राखबोर प्रश्न अपन सरकारी दलानामी लोक आसेना বিরোধী দলের ভিতরে দাড়িওয়ালা যুবক নামাজি আছে না নাই এ যুবক তুমি কেন পারবা না র্যাব বাহিনী চাকরি করে আর্মি বিডিয়ার পুলিশের ভিতরে তাকাও তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আছে না নাই कैदिनारे कर दादी प्रश्न बोल दल बोध बो न আমাকে দাড়িওয়ালাদের বউ নাই কথা নাই মানে অনেক ভালো সুন্দর নয় চরিত্রটা বড় সুন্দর আল্লাহর কসম দাড়ি টুপিওয়ালাদের বউ যত শান্তিতে আছে এমন শান্তিতে দুনিয়ার আর কারো বিবিরা নাই এই মেয়া টাকা পয়সা দেখছেন কোটি টাকার মালিক খবর নিয়ে দেখেন যে বউর সাথে বছরে দেখা হয় দুই তিনবার মোবাইলে কথা কয় হঠাৎ করে কাইটা দেয় এ কাটলি কেন বিজি আসি পরে কথা কই কি কি শান্তি নাই ঘরের ভিতরে শান্তি নাই ডান বাম হাতে পঞ্চাশ এক লাখ টাকা সপ্তাহে কামাই করার পরে মেজাজটা গরম মাথাটা গরম হয়ে গেছে কি হয়েছে মাথায় চুল নাই পুরা মাথার চুল ফালায় দিয়া কয় পুরা মাথায় এখন স্টেডিয়াম হয়ে গেছে কি ব্যাপার পরে দেখি নাই এ চোরা জানো না তুমি এমন বিবি ঘরে আনছো তোমার ঘামের টাকা গুলি তোমার করি বন্ধু বান্ধব নিয়ে পার্কে যায় বাবার বাড়ি পাঠায় তোমার কোন খবর নাই আর যদি তোমার বিবিটা सालाम पड़ोलोक भानोटी टा कमाई कर घर गीबी कष्ट भाग दे कह शांति আরামে খাবে ডাক্তার নোটিশ দেওয়া সাবধানগস্ত খাবি না মরবি ঘুমাইতে পারবি না ফজরের আগে রাস্তা মাপতে হইব কি শান্তি দেওয়ার देख अबाव अब फेरा गुण लाश्ट देख मिसर जादू घरे खाए ना मी पोका सबा घरि हृदय थे जार नम्रता सदा रहमता शिवे से প্রভু থাকলে দিলে রহমত উঁচু নিচু ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সিলাসের বাড়ি গাড়ি পরে রবে স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আর রব আমাদের রব কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করতে খুব ভয় পাইতেছেন নাকি বলেন আমাদের রব কে আল্লাহ ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আমি আল্লাহ কেব বলেছ এরপরে কথার উপরে মজবুত হয়ে গেছ কোন আমি আল্লাহর জিম্মায় তুলে জান্নাতের মেহমান খানায় ঢুকায় দিব মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এ যুবক ভাই जदि बुरा, बुरा मरार निश्चयता आदर भाई जुआन अवस्था सालमान सा मरे जा बुरा मरार जो ग्रांति যুবক বাসের তলে মরছে অমুক জায়গায় দুর্ঘটনায় যুবক মরছে অমুক জায়গায় গোলাগুলিতে যুবক মরছে না মরলে পিডাইয়া মারছে ঠিক না যদি মরণ এর ধুম পিটা দেখ